tv bangla manavata samadhan রামুকুম বাদু। পৃষ্টিভি বাংলার সুপ্রিয় দর্শক শ্রোতা দূরে ও কাছে বসে যারা আমাদের আজকের আয়োজন উপভোগ করছেন তাদের সকলকেই আমরা জানাচ্ছি আন্তরিক সালাম ও শুভেচ্ছা সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা তাউহিদের প্রকার এ মর্মে আপনাদের সামনে আলোকপাত করছিলাম তৌহিদে রুবু বিয়া এরপরে আমরা তাউহিদে উলুহিয়া এই প্রকারটিতে যেতে চাচ্ছি এ প্রসঙ্গে আমরা আমাদের বিজ্ঞ আলোচক মন্ডলীর কাছ থেকে বিস্তারিত শুনব আসুন প্রথমে আজকে পরিচয় করিয়ে দিচ্ছি যারা আমাদের আমন্ত্রণে আমাদের সম্প্রচার কেন্দ্রে এসেছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দি রয়েছেন শেখ মুজফর বিন মহসেন এবং রয়েছেন শেখ আকরামুজামান বিন সালাম আবদুসালাম আসসালাম এবং আরো আছেন শেখ জানা বা অবগত হওয়া আমাদের একান্ত প্রয়োজন কারণ তাহিদকে যদি আমরা খালেজ না করতে পারি আল্লাহ সব তালার জন্য তাহলে আমাদের আমলি জেন্দিগি ব্যর্থতায় পর্যবেসিত হবে তাই আসুন আমরা এ ব্যাপারে एक हलो मूल विषय मखलुकत सृष्टिर जिन इंसान सृष्टिर मूल विषय हल्का तहिदे हमारा प्रकार भेद अपन सामने तुम्हें तीन प्रकार विभक्त এই তিন প্রকার তৌহিদের ভিতরে শ্রেষ্ঠ প্রকার প্রধান প্রকার হচ্ছে কিন্তু তহিদুল উলুহিয়া এই তহিদুল উলুহিয়া উলুহিয়া শব্দের অর্থটা আগে বুঝে নিলে আমাদের জন্য ভালো হবে মূলত আমরা যে পরিচিত একটা শব্দ ব্যবহার করি ইলাহ এই ইলাহ শব্দ থেকেই উলুহিয়া শব্দটা এসেছে ইলাহ মানে হল মাবুদ। আমাদের যে ইসলামের মূল মন্ত্র ইসলামের মূল বাক্য ইলাহ আছে অর্থাৎ এই কালেমার ভিতরে যে স্বীকৃতিটা আমরা দিয়েছি আল্লাহ ব্যদীত প্রকৃত কোন মাবুদ নেই ইলাহ নেই এই ইলার পরিচয় এই ইলার হক এই মাহবুদের হক আদায়ের উদ্দেশ্যেই এই তহিদুল উলুহিয়ার আলোচনা সংক্ষেপে আমরা যদি বলি তৌহিদুল উলিহিয়াকে আয়ত্ত করতে চাই তাহলে আমরা বলবো। বান্দার যাবতীয়কৃত কর্মে আল্লা তরকতলার একত্ব কায়েম করা বান্দা কি করে বান্দা কি একটা কাজ করে বান্দার অনেক কাজ আছে তার অন্তর দ্বারা আদায় করার এবাদত আছে কতগুলো তারপরে অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা জবান দ্বারা প্রত্যেকটা প্রকার আবাদতের ক্ষেত্রে আল্লাহ তবরকতালার ওয়াহাদানিয়া আল্লাহর একত্র কায়েম করাই হচ্ছে তহিদিয়া উলুহিয়া এই আয়াতের মাপকাঠিতে বা এই আয়াতের নির্দেশনা অনুযায়ী আমরা আমাদের তৌহিদের উলুহিয়া যাবতীয় বিষয়গুলো আদায় করব আমরা পালন করব। আল্লাহ আমাদেরকে রসুল সাইসাল্লামের মাধ্যমে শিখিয়েছেন এটি এই আয়াতটাকে আমরা ভিত্তি করে তহিদুল উলুহিয়া বুজার চেষ্টা করু আল্লাহ বলছেন রসুলকে সম্বোধন কুল বলুন ইন্না সলাতে নিশ্চয় আমার সালাত অনুসুখি এবং আমার কোরবানি অনেকেই নুসুকি বলছেন যে সাধারণ যে কোনো আবাদত যত এবাদত আছে সেই ক্ষেত্রে তাহলে যত এবাদত আছে আমার অথবা কুরবানি ও মাহিয়ায় এবং আমার জীবন ও মামায়াতি মানে জীবনে আমি যা কিছু করব যা কিছু করি করবো অমামায়াতি এবং আমার মরণ মৃত্যুর সময় আমার সব কিছুই হবে লিল্লাহ রব্বিল আলমিন এটাই হল সার নির্যাস কথা এর উপরে ভিত্তি করে আমার আন্তরিক এবাদত অন্তরের এবাদত গুলো আছে আল্লাহ রা আলমিন এই এলাই বলছেন আমি যে কাজী করি যে এবাদত করি আল্লাহ রব আলিনকে ক্ষেত্রে এক করা একমাত্র আল্লাহ আল্লাহ করা সর্বক্ষেত্রে আসলে মানুষ যদি আল্লাহকে কিছু বলতে চাই তার এবাদতের কথা তার সলাতের কথা তার তাসবিত ঝিকিরাজকার কথা তার কুরবানির কথা সব কথা যদি বলতে চায় আল্লাহকে তাহলে আগে মানুষকেই রাখতে হবে আল্লাহ বলছেন যে ওয়াস্তাক ফিরলে দাম বিক এখন তুমি তোমার পাপের জন্য ক্ষমা চাও মোহমিন তোমার জন্য চাও সকল মহমিন পুরুষ নারীর জন্য চাও তো प्रमानी आल्ला प्रमाण कर আল্লাহ বলছেন যে ইন লা আল্লাহা ইল্লা একবার বলেছেন আমি আল্লাহ এ কথা বললে আর প্রয়োজন বাক্য পরেটা হয় না কিন্তু নিজেদের একক ইলাহ এটা প্রমাণ করার জন্য আবার বলেছেন লাহা আনা। আমি ছাড়া কোন ইলা নেই ফারিতকে প্রতি করুন আল্লাহ রাবুল আলমিনকে প্রত্যেক কে আল্লাহ রাবুল আলামিন বলছেন যে আমি যত নবীকেই পৃথিবীতে প্রেরণ করেছি তাদের মানে ইতিপূর্বে আল্লাহ লক্ষ্য করে বলছেন তার কাছে একটা আমি ওহি প্রেরণ করেছে। আমি কোন ই একমাত্র এখানে এই তৌহিদ কায়ম করার জন্য আল্লাহ সমস্ত নবী রসুল এইটা কোরআনে আল্লাহ উল্লেখ করে অমর সালাম রসুন তোমার পূর্বে আমি যত রসুল প্রেরণ করেছিলাম সবার কাছে বলেন বলেছেন মৌসা আলা আল্লাহকে বলেছিলেন যে আল্লম এবং বলেছেন যার মাধ্যমে আপনাকে আমি ডাকবো যার মাধ্যমে আপনাকে আমি স্মরণ করব তখন আল্লাহ তালা বললেন তাহলে বলো তো মোহালাম বলছেন এই জায়গাতে ওই হাদিসটা যেটা আগে বেতের কথা আসছে ওইটা সনদ একটু আচ্ছা আচ্ছা এটা তখন মোসার ইসলাম বললেন যে এই দোয়া তো সবাই করে হল না আপনার সব বান্ধায় এটা বলে তখন আল্লাহ বললেন যে দেখো এমন এটা একটা কালেমা বিচারের দিন যদি সম্পূর্ণ পৃথিবীকে একবারে পৃথিবীতে যা কিছু আছে সবকে যদি এক পাল্লাই চাপিয়ে দেওয়া হয় আর সবকিছু এবং এর ভিতরে যা কিছু আছে তাহলে এ লা আমাদের সম্মানিত আলোচক বৃন্দের মনজ্ঞ আলোচনা আমরা উপস্থিত হয়েছি আমরা অল্প সময়ের জন্য ছোট্ট একটু বিরতি নিচ্ছি বিরতির পরে আবারও আপনাদের সাথে আমরা মুলাকাত করবো ইনশাআল্লাহ ততক্ষণ অপেক্ষায় থাকুন আসসালাম আলাইকুম রহমতুল Allah ya Rabbi ya Allah Assalamu alaikum wa rahmatullah Amin Muhammad Hashim Madani Ar aapkara dhekhthe Pish TV Bangla Ujuk Tugan Mohan Allah tala shariyat punan kura chan Shokul bandar kullar Arjunne একটা বিধান আছে বিচার ও শান্তি এবং সারিয়া কিভাবে মানুষের কল্যাণ নিশ্চিত করেছেন সে বিষয়টা আলোচনা করবো চলুন जीवनिष्ठ और मानवतार कल्याण सारियाल वरमी वह अलहमदुल्ला যে কথা বলছিলেন অর্থাৎ মানুষ যে এবাদত করবে তার সবচেয়ে বড় মাধ্যম হলো এটাই আর এই কারণেই মানুষ যে ইসলাম গ্রহণ করে দেখা গেছে যে রাসুল সাল্লাহ আলি ইসাল্লাম এটাকেই মাধ্যম হিসেবে রেখেছেন যে মানুষ ইসলাম গ্রহণ করবে ইসলাম গ্রহণ করে কি করবে ইসলাম গ্রহণ করতে হলে তাকে আগে এই স্বীকৃতি দিতে হবে যেমন জেমাদিবনে শাহ আলাবার ঘটনাটাতে জানা যায় জেমাদিবনে শাহ আলাবা একজন কবিরাজ যে বাতাসের মাধ্যমে ও মন্ত্র পড়ে তো আমি তার একটা চিকিৎসা করবো সাক্ষাৎ হয়ে গেল তখন সাক্ষাৎ বলছে যে ইনি আর কি আমি এই বাতাসের মাধ্যমে ঝাড়ফুক করি বাতাস লে বাতাসের মাধ্যমে জিনে ধরা কি বলা হয় ওপরি বা বাতাস লেগেছে যেটা আমরা এলাকার ভাষায় বুঝে থাকি হাল্লাকা বলছে হাল্লাকা মানে আপনার এখন আমি চিকিৎসা করতে পারি কি তখন রাসুল সাল্লাই এই শব্দগুলি শেষ পর্যন্ত যখন পড়া হয়ে গেল তখন কবিরাজমাদ বলছে আহ আপনি আপনার কথা আবার বলুন তখন আলা রসুল কথাগুলি তিনবার পড়লেন যখন তিনবার পড়লেন তখন তার যে আশ্চর্য আমি গণকদের কথা শুনেছি আমি যারা জাদু করে তাদের কথা শুনেছি যারা কবিতা পড়ে তাদের কথা শুনেছি क्यों ए रुम कथा मतदिन कलेेम शुनि तर अभिज्ञता बोझा जा दखल आर परल्लाह रसूल हाथ इसलम ग्रहण करल तक अल्लाह रसुल्लाह मुहम्मद रसुल्लाह सी अल्लाह व्यादी कोबुद नहीं दीची मोहम्मद अल्लाह रसुल আমরা এবাদত কি এটা আগে বুঝলাম অনেক সময় আমরা বুঝে থাকি যে কিছু আনুষ্ঠানিকতায় সলাদ পড়লাম আর পাল্লে জাকাত দিয়ে দিলাম বা দান সদাকা করলাম হজের সময় আসলে হজেও চলে গেলাম এগুলো আসলে কি আমরা যে কইটাকে এবাদত বলল এই কইটা আসলে এবাদতের সংজ্ঞাটা আমাদেরকে বুঝতে হবে এখানে নানান ধরনের সংজ্ঞা তো আছেই এবং এই ভিত্তিক কোরআনে দলিলও আছে এটা হচ্ছে এবাদত বলা হয় আল্লাহর রসুল সাল্লামের মাধ্যমে আল্লাহর যত আদেশ অনেক সময় বুঝে থাকে যে এবাদত হলো শুধু পালন করলো এটা একটা রসুল্লাহ যেটা কালেমার তর্জমা করেছেন নিজে আদেশ পালন মুসলিম ব্যক্তির ইসলাম চলবে দুই ধারা একসাথে ব্যালেন্স করে আদেশ পালন আর নিষেধাজ্ঞা থেকে বিরত থাকা মানে সব জায়গাতে দুটা শব্দ শুধু আমি আল্লাহর এবাদত করব কিন্তু দেখা যায় পাশাপাশি বেদাত কুফরি নিষেধাজ্ঞা গুলো থেকে বিরত থাকতেছে না এই ক্ষেত্রে দেখা যায় যে আবুল্লাহাবের ধর্ম হলো শুধু করা এটা কিন্তু ধর্ম এবাদত করতো ওরা শুধু কিন্তু এইদিকে আর না নাই যে আরেকটা ডানা নিষেধাজ্ঞা থেকে বিরত থাকা এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা যদি আমি না বুঝি তাহলে এবাদত করাই অসার তারা রুবের সাথে ইসলামের কোন দ্বিমত ছিল না মানে বৈপরীত্য ছিল না সমস্যা আসলো কোথায় উলুহিয়াতের ক্ষেত্রে তারা তো একমাত্র আল্লাহের ক্ষেত্রে মৌলিক কারণ তারাই জানতে পেরেছিল বলে যদি এলাহ শব্দটা বলে দি তাহলে আমার যাবতীয় কর্ম তার জন্যই করতে হবে আমার আল্লাহ রাবুল্লাহ আলামিন যে সমস্ত কর্ম করা এবং যেগুলো থেকে নিষেধ করেছেন এবং যে আমরা এই বাক্য উচ্চারণও করি মসজিদেও করি আবার মাঝারাও যাই অথচ সেটা বললেন যে আল্লাহ রাবুল্লাহ আলমিনকে এবাদতের ক্ষেত্রে একক গণ্য করতে হবে এবার যোগ্য আর কেউ নাই শুধু হবে এবং রুঝি তার কাছে সন্তান তার কাছে এক কথায় তার উপরে নির্ভর এখানে একটু জিনিস যোগ করে মানুষ মনে করে যে সালাত এবাদত সিয়াম পালন করাই এবাদত অথচ জীবনে যা কিছু করবে সবগুলোই তার এবাদত এমনকি রসল্লাহ সাল্লাম একটি হাদিসে বলছেন যে একজন সাহাবি সামনে দিয়ে যাচ্ছিলেন দেহর ছোটামো উৎফল চিত্তে তখন বলছেন যে আল্লাহ এই লোকটি যদি আল্লাহ রাস্তায় কাজ করতে পারত তার কতই না ভালো হতো তখন আল্লাহ বললেন যে ব্যক্তি বাড়ি থেকে বের হয়েছে এবং তার ছোট্ট একটা সন্তানদের সন্তান করবে ওই আল্লাহর যদি তার পিতা মাতা কিছু উপার্জন করেন সেটাও তার আল্লাহ এক কথাই প্রত্যেকটা জিনিস যদি আল্লাহর এবাদত মনে করে করা হতো তাহলে এটা আল্লাহকে বুঝতো এবং ওই কাজে আল্লাহ এবাদত হচ্ছে এটা নমনীয় হতো কিন্তু এই বুঝটা আমাদের মধ্যে নেই ওই কথাতে আকি দেখে স্পষ্ট ভাবে ধরতে পারি যে তারা লা লাহ ইহ এটা বলতে রাজি হলো না কেন আসলে আমরা যারা এবাদত করছি আরবি ভূখণ্ড ছাড়া অন্যান্য ভূখণ্ডের এরা কিন্তু মুখে বলি লা লাহ ইল্লা কিন্তু এর মাপ কাঠি কত দূর এটা কিন্তু আমরা অনেকেই বুঝিনে। এটা ওরা বুঝেছিল আরে এতগুলি মাহবুদ কি একজন করে দিল এটা তো বিরাট আশ্চর্য সহজ কথাটাকে আশ্চর্য ছিল না তবে সব আল্লাহকে এক করে দিয়েছে এটা এটা হয়ে গেছে সমস্যা মানে এত সমস্যা যেহেতু তাদের এটা আকিদের উপরে আঘাত করেছে ইহুদের মনে ছিল একজনকে আর তার সাথে আল্লাহর সাথে সবটাই ছিল খুব কঠিন ছিল এই জন্যই তারা সিদ্ধান্ত নিয়েছিল জেলখানায় বন্ধু দিতে হবে সব জায়গায় একটা কথা আসছে সে আবার ব্যবহার করা একদিকে মুখলেসিন শব্দ ব্যবহার করা হয়েছে আবার হুনাফা শব্দ ব্যবহার করা হয়েছে আল্লাহ রাবুল আলমিন সবচেয়ে বড় এবাদতের ক্ষেত্রে একমাত্র আল্লাহকে ভরসা তার প্রতি তার কাছে চাওয়া সবকিছু যে এটা প্রমাণ দিয়েছেন ইব্রাহিম আল্লাহ মাধ্যমে আল্লাহর জন্য হানিফা একইবার শুক্রিয়া জেজাকুমুল্লাহ খেরান জ্যাযার সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা আমাদের আলোচক মণ্ডলীর কাছ থেকে যে মনজ্ঞ আলোচনা উপলব্ধি করলাম তার মাধ্যমে বুঝতে পারি যে তাহিদে উলুহিয়াতকে যতক্ষণ খালেজ না করতে পারবো ততক্ষণ আমরা সফলতার শীর্ষে পৌঁছতে পারবো না তাই আসুন আমাদের সার্বিক জীবনে আমরা তাউহিদে উলুহিয়াতকে পালন করি এবং খালেস করি একমাত্র আল্লাহর জন্য তাহলে আমাদের জন্য আসবে পরকালীন জীবনে শান্তি বৃদ্ধি এবং মুক্তি আল্লাহ আমাদেরকে الله محمد رسول الله محمد رسول الله ارجو رضاك يا الله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 उंड नंबर शून्य शून्य आठ तीन सोएसि कोड आई विजि बता पाठल कर समाधान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 शांति इसलमर अवदान समाजे शांति प्रतिष्ठा इसलम प्रति बुधवार रे आठटा पुन सम्प्रचार सकाल सतटदेश